الله، الله، الله، الله الحمد لله رب العالمين والصلاة والسلام على الشرق الأنبياء والسيد المرسلين نبينا محمد وعلى آله وآصحابه العجمعين بطيس نمر آيات تامده ونهي بأخذ قطعات واتقوا فتنة لا تصيبن الذين ظلموا مينكم خاصة তোমরা সাবধানে থাকো ভয় যাতে সেটা তোমাদের মধ্যে সেটার কারণে তোমাদের মধ্যে একাব আর জেনে রাখো আল্লাহ তালা কঠিন শাস্তি দিতে সক্ষম সমাজের মধ্যে কিছু লোক খাস সবাই না কিছু লোক বেশ গুণা করে তাহলে বাকিরাও এই গুনার কারণে মুসিবতে বলা মুসিবতে নিপতিত হবে কিছু লোকে করার কারণে বাকিরাও এই মুসিবতে পড়ে যাবে তারাও বাঁচতে পারবে না রেহাই পাবে না গুনা করবে কিছু লোকে কিন্তু আজাব পাবে সবাই দুনিয়ার মধ্যে দুনিয়া বি আজাব এই বক্তব্য এখানে শাহাবাদের মধ্যে যে কোন সমাজে পরবর্তী পর্যায়ে এখনকার সমাজে যখনই কোনো জায়গায় এরকম কিছু গুণা ঘটে যে গুণাগুলোকে বন্ধ করার জন্য কোন পদক্ষেপ নেয় না বাকি লোকগুলো যারা গুণা করে না তারা শুধু গুণা না করে বসে থাকে এদেরকে গুণা থেকে থামানোর চেষ্টা করে না তাহলে এই না করার কারণে কি হবে তাদের সবাইকে আজাব পাকড়াও করে ফেলবে এবং আরকি হাদিফির সমীত করেছেন আল্লাহ একটা প্রিন্সিপাল আছে যে তিনি সর্বসাধারণ মানুষকে কিছু লোকের গুনার কারণে শাস্তি দেবেন না এটা হলো আল্লাহ তালা একটা জেনারেল প্রিন্সিপাল যে করবে আর সবাই মিলে শাস্তি পাবে এটা সাধারণত আল্লাহ করেন না কিন্তু শর্ত আছে। মুন মুনকার বাইনা দহরা নিহি আর যখন সাধারণ লোকগুলো বাকি ভালো মানুষগুলো তাদের মধ্যে যখন মুন দেখতে পায় খারাপ কাজকে দেখতে পায় দেখে হচ্ছে তাদের সামনে বাই উপস্থিতিতে ঘটে ওহম কাদের আল ইউনকে রুহ ফল কে রুহ তাদের চাইলে তারাই থেকে বন্ধ করতে পারে থামাতে পারে বুঝাতে পারে বিরত রাখতে পারে কিন্তু তারা এগুলো করে না আর কি করে থামিলা আমি আমার আল্লাহ করি একটু চেষ্টা করলেই থামানো যায় তারা চেষ্টা করে না তাহলে কি করেন আল্লাহ তাল এখন আরেকটা প্রিন্সিপাল যে এখন আল্লাহ তালা কি করবেন সবাইকে আদার দেবেন আল্লাহ যারা গুণা করলো করেনি সবাইকে শাস্তি দিবেন। এটা হচ্ছে মুসাদ আহমদ হাদিস এসেছে তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম একটা হলো যদি সমাজের মধ্যে কিছু লোকে ব্যাপকভাবে গুণা করে বাকিরা থামানোর চেষ্টা করেছে তাদের যথাসাধ্য চেষ্টা করেছে থামানোর জন্য তাহলে আল্লাহ তালা সবাইকে শাস্তি দেবেন না কিন্তু কিছু লোকে গুণা করলো বাকিরা তামাশা দেখে অথবা বলে যায় যেগুলো খারাপ মানুষ আমরা আল্লা আল্লাহ করে চলামসজিদ যাই শুধু কোনো ধরনের চেষ্টা তদ্বির করে না এদেরকে কিভাবে থামানো যায় এই চেষ্টা না করার কারণে সবাইকে আল্লাহ তালা আজাদ দেবেন বুঝতে পারছেন দুইটা দেখ এরপরে হচ্ছে আর কেহাদিসে আসছে মারুফ মুনকার তোমরা অবশ্যই খারাপ কাজের থেকে লোকদেরকে বিরত রাখবে ভালো কাজের নির্দেশ দেবে ভালো কাজের জন্য উৎসাহিত করবে লোকদেরকে ধরে এনে দিকে ভালো কাজে লাগাবে এই চেষ্টা জারি করবে আল্লাহ নিপতিত আর তোমাদের মধ্যে আল্লাহ খারাপ লোকগুলোকে আমির বানিয়ে দিবেন নেতা বানিয়ে দিবেন আর ভালো লোকগুলো তখন খুব দোয়া করবে যে আল্লাহ থেকে রেহাই দেন তোমাদের দোয়াটা তখন কবুল করা হবে না সেই উম তালে বর্ণনা করেন সুল্লা সাল্লা আলসিম বলেছেন আমার উম্মতের মধ্যে যখন কিছু খারাপ কাজ হতে থাকবে এবং সেটা ওপেনলি হবে কেউ বলার নাই থামানো নাই বুঝানোর নাই চেষ্টা তদবির করার নাই তখন আল্লাহ তালা সমস্ত উম্মত কে তার কাছ থেকে আজাব দিয়ে এই পানিশমেন্ট দেবেন তা আমি বললাম উম্ম সালাম্মা বলেন আমি বললাম ইয়ারসুল্লাহ কোন ভালো লোকই থাকবে না সবাইকে আদার দেওয়া হবে যে কলা না ভালো লোক থাকবে কিছু অবশ্যই থাকবে অনেক এই লোকগুলাকে তাহলে কি করাবে ভালো গুলার তো কোন করে নাই এদের পরিণতি কি হবে তিনি বললেন ইসি বুহমা যে আজ দুনিয়ার আজাবের দিক থেকে যেমন কোন জায়গায় যদি ভূমিকম্প আসে কোন জায়গায় যদি তুফান আসে কোনো জায়গায় যদি গৃহযুদ্ধ সিভিল ওয়ার আসে তাহলে ভালো মন্দ সবগুলোই এই মুসিবতে পড়বে তবে মৃত্যুর পরে আল্লাহ তালা যারা মমেন ছিলেন নিজেরা গুণা করেন নাই না থামানোর কারণে দুনিয়ার আজাব পেয়ে কিন্তু আখের আল্লাহ তালা তাদেরকে নাজার দিবেন। কিন্তু দুনিয়াতে নাজাত পাবে না তারাও এই মুসিবতে পড়বে তারা রেহাই পাবে না যেহেতু তাদেরকে এই আজাদ থেকে থামানোর চেষ্টা করেনি এবং এই ব্যাপারে আপনারা শুনেছেন গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা তার শ্রী করেছিলাম জমা আলোচনা ছিল যখন সমাজের মধ্যে খুব খারাপ কাজ হয় অনেক লোক ইয়ং হোক বুড়া হোক যেকোনো শ্রেণীর লোকেরা খারাপ কাজ দিকে চলে যায় বাকিরা তাদেরকে থামানোর চেষ্টা করে না সবাইকে কিভাবে আজাদ দেওয়া তার ব্যাপারে এক্সাম্পল আসছে যে একটি নৌকা অথবা স্টিমার বা লঞ্চের মধ্যে বেশ যাত্রী আছে দুই তালায় কিছু নিচের তালায় কিছু উপরের তালায় এখন পানি টানি তো উপরের মধ্যে আছে ওর টাঙ্কি টুঙ্কি ওখানে আছে। নিচে তালা লোকেরা পানি খাওয়ার জন্য কোথায় আসে আমরা পানি আনতে চাই বিরক্ত নিচেই তো পানি আসে আমরা নৌকার তল দে একটা ছিদ্র করে ফেলি যদি বালতি দিয়ে পানি কত কাছে আসে একজনের কুড়াল নিয়ে এখন নৌকার তলায় ছিদ্র করা শুরু করে দিয়েছে উপরের লোকেরা যদি ট্যার পায় এখন তারা যদি তাদেরকে থামাইতে আসে না এই কাজ পানি উপরে নিয়ে যাও এটা বুঝাই দেবো আমরাও তাদেরকে থামাই তাহলে উপরের লোকেরাও বাঁচলো নিচের লোকেরাও বাঁচলো আর যদি বলে যে তারা দাও করুক আমরা তো আরামসে আসি উপরে হাওয়া খাই মাসাল্লাহ তখন কি হবে বাঁচতে পারবে না আমরা এই বিষয়টা খোঁদবার কেন এনেছিলাম এখানে পুলিশ করলো কি টাওয়ার হাউস বিরাট অংশ এরা এখন আপনি গেলেও দেখবেন রাস্তা রাস্তা হাঁটা হাঁটি করছে লেখা নাই পড়া নাই কোনো ভালো কাজে নাই আর কি খায় ওই চিপস দোকানে গিয়ে দেখবেন লাইন ধরে বসে আছে। সস্তা এই যে চিপস আর চিকেন ফ্রাইড চিকেন এগুলো খাবে রাস্তা দিয়ে হাঁটবে হাতের মধ্যে আর এরপরে এদের একটা বিরাট অংশ এদের এই চুল কাটা যে না যায় হারাম এটা জানে আমাদের বাপ মা কোথায় শিখাইও নেই চুলের একদিক কে ট্রিম করা সেভ করা আর একদিক কে রেখে দেওয়া লম্বা করে এটাকে বলা হয়েছে কাজা দিকে কেটে ফেলা দিকে রেখে দেওয়া এই যে কতগুলো সেলুনের দোকান এখানে এমন বাড়া বাড়ছে আমার তো মনে আছে বারো চোদ্দ বছর আগে এত সেলুন ছিল না এত হেয়ার কাটিং ছিল না তাই না আর এগুলো এখন কেন হয়েছে এরা কোথেকে এই টেকনোলজি আবিষ্কার করেছে কোনটা ইয়ংরা চায় সেটা আবিষ্কার করে এমন ভাবে কাটা সারাদিন এত থাকার খালে ওই করে এদের ছেলে এই ছেলেগুলো মা বাবা কোথায় এরপরে তারা কি করে আমাদের কাছে আসলো পুলিশ যে এরা বিভিন্ন মধ্যে বসে গ্রিন স্পেস একটু পার্কের মধ্যে ফাঁক ফুক ওখানে বসে গাছের চুপা চুপায় এদের ড্রাগ খাওয়ার বিজনেস আছে তারপরে মদ খাওয়া এরপরে কি একটা টান দেয় যে এতগুলো ধোঁয়া বাইরে এতগুলো কি পদ এখানে আরে শীসা তো ওখানে দোকানে বসে খায় পাইপের মতো একটা দিয়ে টানে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 এটা নতুন করে বের হয়েছে বেশি দিন হয় নাই হ্যাঁ এরকম করে এখন যুবকদের মধ্যে চলছে আর তারা এটা টান দিয়ে মনে করে আকাশে উঠে গেলে হেলিকপ্টার চালাচ্ছে এই ধরনের ফুর্তির মধ্যে তারা বসবাস করছে আর এরপরে আপনার গান টান বাজে টাজি মোবাইল টোবাইল সবকিছু এখন আছে জোরে জোরে তারা বললো যে এখানে নন মুসলিম নেইবার যারা আছে ইংলিশ ওরা তো আর্লি ঘুমিয়ে যায় এরা রাতের দশটা এগারোটা বারোটা মিডনাইটের নাইট পরেও তাদের আড্ডা জমে কতগুলো অনেকগুলো বসে গান বাজনা চলতেছে আমাদের কমিউনিটি ছেলেপেলে কিভাবে কোথায় তাদের মা বাবা আল্লাহ তাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন এখন এরকম করে মনে করেন হচ্ছে আল্লা রহমত এখন আপনার ভাইয়ের ছেলে মেয়েরা আপনার বোনের ছেলে মেয়েরা আপনার কাজিনের ছেলে মেয়েরা যদি নষ্ট হয় এদের সঙ্গে এদের দেখা সাক্ষাত হবে না যাওয়া আসা করা লাগবে না কোনো সময় বয়কট করতে পারবেন তাহলে এরা ওদের থেকে এই খারাপ জিনিস শিখবে না ভালোটা শিখবে ভালোটা সহজে শিখতে চায় না কোনটা সহজে শিখতে চায় খারাপটা এই যে এগুলোকে যদি এখনো না থামাই তাহলে এই এরিয়াটা বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে এখনো অনেকটাই অনুপযুক্ত এই জন্য অনেকে তো এই এলাকা ছেড়ে চলে যাচ্ছে দিকে। কারণ এখানে এত বেশি এই সমস্ত যুবকের সংখ্যা বেড়েছে এগুলো এত বেশি ইউজলেস হয়ে গেছে আর এই যে ফ্রাইড চিপস অ্যান্ড চিকেন খাওয়া এগুলো এত আমার সঙ্গে কালকে দেখা হলো এক লোকের যে এগুলোর ব্যবসা করত। সে এই ব্যবসা ছেড়ে দিয়েছে সেই অন্য একটা আমি আবার তার অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই না পরিচয় দিয়া এটা আবার সমস্যা তো সে অন্য একটা ব্যবসা ধরছে আর কি খাবারের অন্যদিকে চেঞ্জ করছে বলে যে আমি দিন এইগুলো খাওয়াইছি আমি জানি এই যে ডিপ ফ্রাই করে এগুলো খাওয়াই এগুলো বিশ খাওয়াই আমি খাই না আমার ছেলে মেয়েকেও খাওয়াই না কিন্তু আমি জানি আমার কমিউনিটি লোকজন এগুলো লাইন ধরে কিনে সস্তায় এক দুই পাউন্ডে পাওয়া যায় লাইন ধরে কিনছে এগুলো যে খত এগুলো যে বিশ খাওয়া কি আমরা বুঝি তো এগুলো করে করে আমাদের সমাজের ছেলে পেলে যে নষ্ট হয়ে যাচ্ছে তা আমরা নৌকার উপরে তালা বসে আছি আমরা মনে করি ভালোই আছি আর নিশ্চিত তারা লোকেরা যা করার করুক তাহলে তো আমরা সবাই মিলে ডুবব এখন আমরা দেখতে হবে এইগুলো এই সমস্ত ছেলেপেলে কারা এগুলো খোদবার মধ্যে এত লম্বা সময় ছিল না বলার জন্য আপনারা যারা শুনছেন প্লিজ আল্লাহর কাছে খেয়াল করেন আপনি যদি দেখেন আপনার জানা মত আপনার প্রতিবেশী আপনার দূর সম্পর্কে আত্মীয়ের ছেলে মেয়ে করে মা বাবাকে বুঝান ছেলে মেয়েকে ডেকে বুঝান আমরা যদি চেষ্টা করি তাহলে আল্লাহ তালা কমন আজাব থেকে আমাদেরকে মাফ করবেন আর কিছু ফায়দা হয়তো হইতে পারে ইনশাল্লাহ আর যদি না করি আমরা বলি যে আমি তো আমার এই ব্যাথা থেকে আমার ছেলে মেয়ে নিয়ে কোন রকম বসে থাকি তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে রেহাই পাব না তো এই বিষয়ে ইমাম কর্তবী রহমতুল্লাহ আলী বলেন এই এই নৌকার বা এই জাহাদের এক দিয়ে তিনি দলিল প্রমাণ এই জাতীয় হাদিসগুলো যে কিছু মানুষের গুনার কারণে সাধারণ মানুষ দুনিয়ার কোন বলা মুসিবত আজাবে আমের মধ্যে পড়ে যাবে এইটা মেসেজ এখানে আসে আরো মেসেজ আছে ভালো কাজ থেকে মানুষকে ভালো কাজের দিকে ডাকা খারাপ কাজ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা না করা এটা আল্লাহ শাস্তি পাওয়ার আমল। এই কাজ না করলে আল্লাহ এটাও এখানে দুই নম্বর লেসন তারপরে ইমাম কর্তবীর রহমতুল্লাহ আলী বলেন কলা উলামা উনা আমাদের আলামাই কালাম এই মুসলিম উম্মার সাল আলিহীন কালাম বলেছেন ফাল ফিতনা তু ইদা উমিল একদম ওপেনলি হতে থাকে এবং মুনকার একদম ছড়িয়ে পড়ে এবং চেষ্টা কোনো চেষ্টা চলে না এগুলোকে রদ করার জন্য দূর করার জন্য থামানোর জন্য এখন কিছু লোক দেখলো যে কেউ থামানের চেষ্টা করে না আমি একটু চেষ্টা করছিলাম কোনো কাজে লাগে না এখন আমি কি কোন রকমে থামানোর চেষ্টা সুবিধা হচ্ছে না থামানো যাচ্ছে না তাহলে যারা ভালো মানুষ আছে তারা এই সমাজ ছেড়ে অন্য ভালো সমাজে হিজরত করে চলে যাওয়া তাদের উপরে ওয়াজিব হয়ে যায় এখন এই সমাজ ছেড়ে কোন ভালো সমাজে হিজরত করবেন সেই সমাজের ঠিকানা কথা এটা বলা আরেক মুশকিল এটাও তো সারা দুনিয়ায় তারপরে ওনাদের মেসেজটা দেখেন তারা এভাবে বুঝেছেন এবং তিনি আরো এক্সাম্পল দিলেন ওহাক হুকম ফিমান কানা কাবলান উমাম এই হুকুমটা শুধু এই উন্মতের জন্য নয় আমাদের পূর্ববর্তী সমস্ত নবীদের উম্মতকেই হুকুম দেওয়া হয়েছে তোমরা মনকারকে দূর করার চেষ্টা করবে যদি তোমাদের চেষ্টা কাজে না লাগে তাহলে তোমাদেরকে ওই জায়গা থেকে হিজরত করে চলে যেতে হবে তো এটা অন্য প্রতি সেই এক্সাম্পল আসছে বনি ইসরাইল থেকে বনি ইসরায়েলের এক্সাম্পল কোট করে তিনি বললেন যখন তাদের ওই শনিবারের মাছ শিকারের কাহিনী মনে আছে তো যখন তারা শুনলো না কিছু লোকে মাছকে আটকে রাখলো এবং রবিবারে এগুলাকে ক্যাচ করলো এই ফোনটি করার কারণে যারা এগুলো করিনি তারা তাদেরকে বুঝালো থামাতে পালন না তারা বলে আমরা তো হাত দিয়ে ধরি না খালি আমি করে আটকে রাখছি তারা বলে দেখো আল্লাহর সঙ্গে হিলাবাজি করো না। আল্লাহ বুঝেনা তোমার এই সমস্ত টেকনিক এবং এই সমস্ত ধোকা প্রতারণা তোমরা এগুলো করে যাচ্ছ তোমাদের প্রতি অচিরেই আল্লাহর গজব বাড়বে তো আমরা এখানে থাকলে তোমাদের সঙ্গে গজবের শিকার আমরাও হয়ে যাব। কাজে আমরা তোমাদেরকে ত্যাগ করে চলে গেলাম তারা তাদের অঞ্চলকে ত্যাগ করে একটু দূরে গিয়ে অন্য জায়গায় গিয়ে তারা থাকলেন কার তারা জানতেন এদের উপর আজাব এবং ঠিকই কিছু দিনের মধ্যে তারা সবগুলো অভিশপ্ত বানরে পরিণত হয়ে গেল মনে আসলে সেই ঘটনা তিনি বলে যে এই প্রিন্সিপালটা সকল উন্মতের জন্য সকল নবীদের উন্মতের জন্য প্রযোজ্য এখন আমরা তো সেটা তো সহজ নয় যে এটা হিজরত করে কোন জায়গায় চলে যাব কিন্তু কম পক্ষে তার আক পর্যন্ত আমরা যদি চেষ্টা করি আমাদের কমিউনিটি লোকগুলাকে অন্তত ঠিক করার জন্য চেষ্টা করি এতে করে ইসলামের দেখেন আহ এক লোক এখানে বললেন ইউরোপিয়ান কোন লোক বেশি এসে থাকেন একটু ভদ্র মানুষ এখানে ছেলে পেলেদের দুশ্চামী কেমন বাড়া বেড়ে গেছে এরা কত রাত্র পর্যন্ত চিল্লা চিল্লি গ্রুপে গ্রুপে তার হাঁক ডাক দিয়ে চলে এগুলো দেখে সে বলল একজন মুসলিম নেই ভাই তোমাদের ছেলে পেলে তাদেরকে থামাও একটু এই দেশে থেকে আমরা ইসলামকে কলঙ্কিত করছি না এগুলো কত বড় কঠিন বিষয় আমরা যদি এই উন্মত কে হেফাজত না করি তাদেরকে হেল্প না করি তাহলে আমরা ইসলামের কলঙ্ক অন্যদের কাছে তখন তারা বনী বলছিলেনা বনীসাইলুক গুলো তাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন ইমাম্মা রহমতুলছেন তুফারুল্লি ইউসনাফি ফিহা যে জমিনের মধ্যে ওপেনলি এরকম আবার তর্জমাটা শুনে নেন্লা তুসি বান্না তোমরা ওই ফিতনাকে ভয় কর যে ফিতনা তোমাদের মধ্যে অল্প কিছু লোক করার কারণে তোমাদের প্রতি এসে যেতে পারে এইরকম থাকো ভয় সক্ষম। তার মানে তোমরা কাজ না করলে আল্লাহ যে আজাব দেবেন সে আজাবের শাস্তিটা কেমন হতে পারে কোন জায়গায় মনে করো যদি গৃহযুদ্ধ শুরু হয়ে যায় সেখানে আজাবটা কেমন সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এটা আজাবে আন্না কি অবস্থা আর কোন ভূমিকম্প হলে আম কি অবস্থা সবাই তার মন্ত্র হয়ে যায় ঠিক তেমনি বিভিন্ন জায়গায় এভাবে আম এসেছে এবং সেখান থেকে রেহাই পায়নি আসি সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাফতান ও ওপেন আবায়ের বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে টু ফর্ট পাউন্ডের বিশেষ অফার আরো রয়েছে দুরুস আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তো।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 সবসময়ই আধুনিক